আসসালামু আলাইকুম ওরিকেত আলহামদুলিল্লাহিহিজ পৃষ্ঠী বাংলার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি আপনারা সবাই মহান আল্লাহর অপার মহিমায় ভালো আছেন মঙ্গল মতো আছেন কোরআনিক যেই মহাজাগতিক মূল নীতিগুলো জীবন ঘনিষ্ঠ বিধিবিধানগুলো আমরা দিচ্ছি এগুলি আমাদের জীবন এগুলি আমাদের হায়াত এগুলি ছাড়া আমরা মৃত যার জীবনে কোরআন নেই সে জীবিত নয় সে মৃত আল জাহলুল মতলাক মতন করুব একেবারে নিরঙ্কুশভাবে যে অজ্ঞ কোরআন শুনে সম্বন্ধে অজ্ঞ সে মরা মানুষ কোরআন তাকে মৃত বলে তার জীবন নেই আর যার কিছু জ্ঞান আছে কোরআনের তার কিছু জীবন আছে যার যত বেশি কোরআনের জ্ঞান থাকবে ওহির জ্ঞান থাকবে তার আত্মা তত বেশি জীবন্ত তত বেশি প্রাণ শক্তির অধিকারী সে তত বেশি হায়াতের মালিক আসুন না এই বিধানগুলোকে আমরা বলছি জীবন ঘনিষ্ঠে বাইন নম্বর আয়তালা বলেছেন এমনি ভাবেই আমি আমার দিনের কতগুলো রোহ তোমার কাছে নাজিল করেছে এই কোরআনকে বলছেন রোহ এটা আত্মা এটা প্রাণ যে মানুষের মধ্যে কোরআন সে নিষ্প্রাণ আসুন তাহলে জীবন ঘনিষ্ঠ প্রাণদায়ক জীবন বর্ধক এই মৃত সঞ্জীবনী মূল নীতিগুলো আমরা অনুধাবন করি সংরক্ষণ করি এগুলোর আলোকে আমাদের জীবন আমরা পরিচালিত করি প্রিয় ভাই বোনেরা সে চেষ্টা করা আমাদের সবারই ফরজ তাহলেই আমরা ধন্য হব। সফল হব জান্নাতি হবো জান থেকে রক্ষা পাব। ইনশাল্লাহ আল্লাহর সন্তুষ্টি পেয়ে আমরা আত্মস্থ করা উচিত এটি কোরআন আঠাশ নম্বর সৌর আল কস আল্লাহ বলেছেন অবতা ল আল্লাহ তোমাকে দিয়েছেন তার মধ্যে আখেরাতের বাড়ি শেষ বাড়িটি কামনা করো তোমার জীবনের অভিলাষ তোমার জীবনের স্বপ্ন সাদ হওয়া উচিত তোমার আখরাতের বাড়ি যে আখরাতের বাড়ি তুমি হারিয়ে ফেলেছ পিতার বাড়িটি হারিয়ে ফেলেছ যে পিতার বাড়ির প্রাসাদ গুলি বিল্ডিংগুলির একটা ইট স্বর্ণের একটা ইট রুপার যে বাড়িটি হারিয়েছ সে বাড়িটির মাটি হল পুরোটাই মিস্ক দিয়ে তৈরি। সেখানে নদী আছে। আনহারন মিন আসালিম মোসাফা তোমার সে বাড়িতে মধুর নদী প্রবাহিত হচ্ছে আনহারন মিন মনগৈরে আসিন সেখানে এমন প্রস্বাদও পানি যে পানি কখনো হাজামাজা হবে না কঠোর স্বাদ হবে না সেই মিষ্টি পানির ঝর্নার পর ঝর্ণা নদীর পর নদী প্রবাহিত আছে নাহম এইভাবে চিত্র অঙ্কন করেছেন আল্লাহ রব জালিন এমন পানীয় এমন কোমল পানীয় নদী প্রবাহিত হচ্ছে সেখানে এমন মদের নদী বয়ে যাচ্ছে সেখানে জান্নাতি মদ সরাবনা মদ পবিত্র মদ সুস্বাদু মদ যেটা খেলে কখনো কে আরো শক্তিশালী করবে এনার্জি দেবে এমন মদের নদী যেটা পানকারীদের জন্য শুধু স্বাদ আর সাদ নিয়ে আসবে সুভান এবং সেই বাড়িতে এমন বাড়ি এমন বিল্ডিং সে বিল্ডিং এর ঢুকলে দুনিয়ার সবকিছুর বিনিময়ে তোমার সেই বাড়ি উদ্ধার করা উচিত প্রিয় ভাই বোনেরা মানুষ পৃথিবীতে এসছে বাড়ি হারিয়ে আবার সে বাড়ি উদ্ধারের অভিযান চালাবার জন্য এই জন্য সুরা সাদের পঁয়তাল্লিশ ছেচল্লিশ নাম্বার হাত চক্ষু কি আর কারণে আছে কিন্তু ইব্রহীম তাদের হাত আছে চোখ আছে এ কথা বলার মর্ম কি হাত হলো কর্মশক্তির প্রতীক তাদের হাত আছে মানে তারা খুব কর্মশক্তির মানুষ ছিলেন আ তাদের চক্ষু আছে মানে জ্ঞান ও শক্তি তাদের আল্লাহ যেমন দিয়েছেন জ্ঞান শক্তি তেমন দিয়েছিলেন কর্মশক্তি জ্ঞানকে তারা কর্মে রূপান্তরিত করে জ্ঞানের আলোকে আমল করে তারা বিদায় হয়েছে তাদেরকে বলা হয়েছে এই জন্য তাদের কি বৈশিষ্ট্য ছিল ইন্না আসনা সাত জিক তাদেরকে আমি একটি জিনিসের সাথে তাদের গোটা জীবনকে নির্বেজাল ভাবে সংযুক্ত করে রেখেছিলাম সেটা ছিল জিকরার দার। বাড়ির আলোচনা বাড়ির স্মরণ এই পৃথিবী আমাদের বাড়ি নয় আমাদের জন্য দুনিয়া জান্নাত আর মুমিনের যে মহা শান্তি তার আসল বাড়িতে শান্তির তুলনায় এই দুনিয়া তার জন্য একটা জেলখানা জেলখানায় থাকার জন্য কত চেষ্টা চলছে জেলখানায় গর্বায় নির্মাণ করা হচ্ছে এক বিরাট বিরাট টাওয়া নির্মাণ করা হচ্ছে বন্দিরা সবসময় জেল থেকে মুক্তি চায় আর আমরা আরো জেলখানায় বেশি করে থাকতে চাচ্ছি আহা কি উল্টা কাজ প্রিয় ভাই বোনেরা তো আমরা যে বাড়িটি হারিয়েছি সে বাড়ির দিকেই পৃথিবীর সবাই রওনা দিয়েছি আমরা সময়ের বাহনে ছড়ে সবাই আমাদের নিজ বাড়ি আখেরাতের বাড়ির দিকে যাচ্ছি কিন্তু আমরা শতকরা বা হাজারে কতজন নিজ বাড়িতে পৌঁছবো আহা কি দুঃখের কথা কি আফসোসের কথা পৌঁছতে পারবে আর নয়শো জন অ্যাক্সিডেন্ট হয়ে দুর্ঘটনা কবলিত হয়ে জাহান নামে পড়ে যাবে সেরাতে মুস্তাকিম ওই বাড়িতে যাওয়ার পথ সে সেরাতে মুস্তাকিম থেকে অ্যাক্সিডেন্ট হলে জাহান নামে পড়ে যেতে হবে পৃথিবীর জাহান নামীদেরকে বের করে দাও তোমার ছেলে মেয়েরা যারা জাহান নামী ওদেরকে আলগা করো তিনি জিজ্ঞাসা করবেন ওমা বা কারা জাহান নামী কারা আল্লাহ বলবেন মিল করলে আলফিন প্রতি এক হাজার থেকে ৯৯৯ জন ছেলে মেয়েকে বের করে দেওয়া এরা সব যার নাম হয়ে গেছে বলেন আপসেরু আপসেরু সুসংবাদ নাও কাফের ইয়াজুজ মাহাজুজ তারা হবে শতকরা প্রতি হাজারে নয়শো জন তোমরা মুসলিমরা হবা সে হাজারের একজন আল্লাহ আকবার সাহাবিরা তখন আত্মস্থ হলেন আনন্দিত হলেন যাই হোক ইনশাল্লাহ আশা করা যায় যারা মুসলিম আমরা সবাই জান্নাত পাবো প্রিয় ভাইয়েরা সেই হারানো যাচ্ছি বাড়ির দিকে বাড়িটা কি পাবো আমরা বুঝের ভুলে ধর্ম পালনের ভুলে ইমানের অভাবে সেই বাড়িটা পাবো না আমরা সবাই একজন মাত্র হাজারের মধ্যে পাবে আল্লাহ আমাদেরকে সে একজন বানান আমরা দোয়া করি। আল্লাহ যারা আমরা ইমানদার তোমার ইমানদার বান্ধা আমাদেরকে মৃত্যু পর্যন্ত বহাল রেখো অটুট রেখো যাতে করে আমরা আমাদের বাড়িতে ফিরে যেতে পারি। সেই আখের হাতের বাড়ি তোমাকে আল্লাহ যা সম্পদ দিয়েছেন যে জ্ঞান দিয়েছেন যে এনার্জি দিয়েছেন যা তোমাকে দান করেছেন সব কিছু কোরবান করে আখের বাড়ি শেষ বাড়িটা চাও শেষ বাড়িটা তুমি নিতে পারো কিনা সেটা চাও দুনিয়াতে নিউইয়র্কে একটা বাড়ি করো টোকিওতে একটা বাড়ি করো প্যারিসে একটা বাড়ি করো কত বাড়ি করো সব জেলখানার বাড়ি জেলখানায় মানুষ মুক্তি চায় আর তুমি আরো বেশি করে থাকতে চাও উল্টা কাজ এই জেলখানা থেকে বের হওয়ার চিন্তা করো নবীদের জীবনে ছিল আখেরাত মুখী জীবন তাদেরকে দেখলেই একজন মানুষ বুঝতো হা যা এব্দুল আখেরা রাজিলুল আখড়া এই লোকটা পরকালের এই জগতের লোক না যদি এ জগতে বাস করে কিন্তু তার চলন বলন তার লাইফ স্টাইল তার মনে হয় নারোলে পিঠে দাগ পরে যেত ঘরে কিছুই নেই কোনো নেই তত্র নেই ল্যাপ তোষক নেই কিছুই নেই আহ সেখানে শুয়ে আছেন এটা পথিক তিনি তো বলতেন মালি দুনিয়া ইন ইস্তাজ আলবানি বলেছেন হাদিস্টে সাহি আমি করবটা কি আমি তো একটা গাছের ছায় কিছুক্ষণের জন্য বসল সময় শেষ হলে আবার হয়ে গেল সেই পৃথিবী দিয়ে কি করবে প্রিয় ভাই বোনেরা অতএব আ খারাতের বাড়িটি দখল করার চেষ্টা করুন এটাই আজকের এই মূলনীতির দাবি সময় হয়েছে একটি বিরতির ইনশাল্লাহ বিরতি শেষে আবারও আসব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন তারা কারা প্রতি কাজ তাদের কথাই পড়ছি বাইরিল মগদু বালাই হিমিন তবে ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিষব্য এবং ভান্তের পথে জানতে দেখুন ইস বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না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 প্রিয় ভাই বোনেরা বিরতি শেষে আবারও ফিরে এলাম আখ বাড়িটি নিয়ে কথা বলার জন্য আখ বাড়ি আল্লাহ আমাদেরকে পরামর্শ দিচ্ছেন আল্লাহ তো কোনো দরকার নেই বাড়িটা আল্লাহ বানিয়ে রেখেছেন আমাদের জন্য সুরা ছয় নম্বর সুরা সেই সুরার পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ ডাকছেন সবাইকে বিশ্ব মানবতাকে সবাইকে তিনি দাওয়াত দিয়েছেন ষোলো আনা দাওয়াত বাড়ির দিকে আল্লাহ সবাইকে ডাকছেন আল্লাহ নিজে বাড়িটা নির্মাণ করে মানুষকে বসবাস করতে পারলাম না শয়তানের কারণে এখন আবার সেই বাড়িতে ফিরে যেতে হবে আমাদেরকে যদি আমরা জাহান নাম থেকে বাঁচতে চাই প্রিয় ভাই বোনেরা এই আল্লাহ বলেছেন অবতা হুদ্ এটি যে প্রসঙ্গের আয়াত সে প্রসঙ্গটি ছিল কারণের মুসাইসাল্লামের উম্মত উম্মতের মধ্যে কারুন নামে এক ব্যক্তি ছিল যার বিশাল সম্পত্তি ছিল তাকেই আল্লাহ করেছিলেন কারণ কত বড় সম্পত্তি আল্লাহ তোমাকে দিয়েছেন সম্পদ দিয়েছেন ধনরত্ন দিয়েছেন তার ধনাগারের ছাবিগুলো বহন করতে বিশাল শক্তিশালী একদল যুবক তা যুবকের প্রয়োজন হতো এত বড় সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন কিন্তু সে অহংকার করে নিজের জলুর দেখাতে গিয়ে শেষ পর্যন্ত সম্পদও হারালো দুনিয়াও হারালো আখেরা তো হারালো কোরআনে তারি পরিণতির কথা বলা আছে মধ্যে। তো তোমাকে আল্লাহ যা দিয়েছেন তা দিয়ে তুমি তাও সম্পদ দিয়েছেন মাদ্রাসা বানাও ইতিমকে খাওয়াও ফকির দান করো আল্লাহর পথে দান করো পথচারী দান করো মানুষের মন জয় করে যারা কাফের তাদের মন জয় করে ইসলামে আনার জন্য অর্থ ব্যয় করো তারপরে আল্লাহর পথে অর্থ ব্যয় করে কোরআন লিখে কোরআন ছড়িয়ে দাও মিডিয়া তৈরি করে ইসলাম প্রচার করো যত রকমের ভালো কাজ আছে সব ধরনের ভালো কাজ সৎ কাজে তুমি তোমার সম্পদ ব্যয় করো বাবতা আসলে আল্লাহ মানুষকে যা দিয়েছেন সে সব কিছু দিয়ে আখেরাত চাইতে হবে যেখানে অবিরাজ চেয়েছেন এই জন্য আম্বিয়া কেরামদেরকে দেখলে বোঝা যেত ইনারা আখেরা তেল আজকে আমাদেরকে দেখলে বোঝা যায় আমরা দুনিয়ার লোক আজকে এই যুগে আসলে একযুগ আসবে মনে করবে চক্ষু বন্ধ হলে শেষ এমন সব গর্বায় নির্মাণ করতেছ মনে যেন চিরস্থায়ী থাকবো দুনিয়াতে তোমাদের মরণ নাই এমন মনে হচ্ছে হাদিসেজি ব্রয়েলি মধ্যে যেমনটা আল্লাহ রসুল বলেছেন অনাল হুফা ওরা আহ রে আশা এইটা ফিল বল যাদের পায়ে জুতা ছিল না যাদের পরনে পোশাক ছিল না যারা ছিল করার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে তখনই বুঝবা পৃথিবীর আয়ু শেষ পেয়ামত ঘনিয়েছে প্রিয় ভাই বোনেরা আজকের পৃথিবী দেখলে আমাদেরকে দুনিয়াদার বলেই মনে হয় আমাদেরকে আখেরা তোয়লা বলে মনে হয় না সময় ছিল আমরা দেখেছি আমাদের ছোটোবেলায় মুরব্বীদের সাথে বসলে তারা আখড়াতের কথা নিয়ে ভাবতেন আখড়াতের কথা জিজ্ঞাসা করতেন কিন্তু আজকে আর সেটা নেই আজকে কোথাও বসলে কার কত শত কত হাজার লক্ষ ডলার কে কত মিলিয়নের মালিক কত বিলিয়নের মালিক কে কত বিল্ডিংয়ের মালিক কত মলের মালিক মার্কেটের মালিক এগুলি শুধু কথা নওয়াজবুল্লাহ জাহালিক এগুলি দুর্ভাগ্য মানুষের জন্য প্রিয় ভাই বোনেরা এজন্যই জন্যই সুরাহুদের পনেরো নম্বর আয়তাল্লা বলেছেন যে ব্যক্তি শুধু দুনিয়ার জীবন চায় দুনিয়ার সুখ ভোগ চাকচক সৌন্দর্য চায় দুনিয়ার সবকিছু ভোগ বিলাস সামগ্রী সে চায় নুয়া হুম সে দুনিয়াতে কিছু ভালো কাজ তো করে তার সমস্ত ভালো কাজের বিনিময় পরিপূর্ণ এই দুনিয়াতে আমি তাকে দিয়ে দেবো ঠকানো হবে ও হবে তমা সোনা দুনিয়াতে যাই তারা করেছে সব বরবাদ হয়ে গেছে যা আমল করেছে সব বাতিল হয়ে গেছে সুরা জুখরফা আল্লাহ বলেছেন যে দেখো সমস্ত মানুষ <laughs> ইমান হয়ে যাওয়ার আশঙ্কা যদি না থাকতো কাফেরদেরকে স্বর্ণের বাড়ি রুভার বাড়ি বানিয়ে দিলে ইমান দ্বারা বলতো দেখো দেখো আমরা ইসলাম কবুল করে কী লাভ হলো নামাজ পড়ে কী লাভ আমরা রোজা রেখে কত কষ্ট করছি কী লাভ হলো আমাদের গর ভাঙ্গা আর দেখো যারা নামাজ পড়ে না রোজা রাখে না ওদের গর কিনা কি স্বর্ণের ছাদ স্বর্ণের এই ইসলাম ধর্মই এটা আসলে ভুয়া জিনিস চলো আমরা ওদের মত হয়ে যাই আল্লাহ বলছেন কাফেরগুলি যেগুলি আমার তো মন চায় এদের সামনে যাই অনন্ত কাল এরা তো আমারই বানানো মানুষ আমার তো দয়া আছে আহা এগুলিতে মরার পরে আর কোনদিন কোনো সুখ এক গ্রাস পানি এক লোক খাবারও তো আর কোনোদিন পাবে না আমার মনে ছা এদেরকে দুনিয়াতে ভালো করে আওয়াই স্বন্ধের বাড়ি বানাই দিই রূপার বাড়ি বানাই দিই কিন্তু স্বর্ণের বাড়ি রূপার বাড়ি বানাই দিলে যে আমার মুমিন বন্ধাগুলিও গোমরা হয়ে যাবে সেই কারণে আমি দিচ্ছি না নাহলে আমি দিতাম এদেরকে যারা রহমানকে অস্বীকার করে বেঈমান বিশ্বাস করে না এদের সবার জন্য এদের এমন বাড়ি বানিয়ে দিতাম সাদ নির্মাণ করতো রূপা দিয়ে আলাই হা সেই বানাত রূপা দিয়ে বলে আবু সম্পদ আমি দিয়ে দিতাম সেটা দিলেই তো তাদের কি হতো তারা যে কুফরের কারণে অনন্ত আজাবের মুখোমুখি হবে সে আজাবের তুলনায় এই ভোগ কোনো মূল্য আছে কোনো মূল্য নাই আমি দিতাম কিন্তু দিলাম না আমার ইমানদার বান্দাগুলিও খারাপ হয়ে যাবে এই জন্য দিলাম না তোমার রবের কাছে, বললো আখেরাতিদের জন্য আখেরাত কত উত্তম ভাবে সাজানো আছে অনন্তকালের সোনার উপর বিল্ডিং সুখ শান্তির মণিমুক্তার প্রাসাদ ফলের গাছ ঝর্নার পর ঝর্না সেখানে সুদর্শনা নারীগণ তাদের জন্য আবার জান্নাতি পুরুষগণ কি এক মন মতানো অকল্পনীয় মালা আইনুন রথ যে সুখ ভুকের সামগ্রী না কোনো চোখে দেখেছে ওলা ওজন সামেয়াত না কোনো কানে শুনেছে ওলা খতরা কালবেশার না কোনো মানুষের কল্পনায় অন্তরের কল্পনায় সেটা আসতে পেরেছে এমন অবর্ণনীয় অচিন্তনীয় অকল্পনীয় সুখ শান্তির আয়োজন সেখানে রাখা আছে যদি তারা আখেরারটি চায় তাহলে তারা সেটা পেয়ে যাবে তাই আল্লাহ বলেছেন আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে তুমি আখেরা চাও আখেরাত চাও আখেরাত উপার্জন করো প্রিয় ভাই বোনেরা আখেরাতের মানুষ আপনাকে দেখলে যাতে বোঝা যায় যে হ্যাঁ আপনি আখেরাতের মানুষ দুনিয়ার মানুষ না দুনিয়ার মানুষ হলে ঠকবেন আপনাকে দেখলে যদি বুঝা যায় যে হ্যাঁ দুনিয়াদার যায়, দুনিয়াদার আচার আচরণে বোঝা যায় দুনিয়াদার মনের ভিতরেও দুনিয়া মনের বাইরেও দুনিয়া এটা হলে তো শুধু লস আর লস মুসলমান হবে আখেরাতের মানুষ তার আখেরাত এক নম্বর এমন ভাবে আখেরাত মুখী হবে দুনিয়া এমন ভাবে সে গৌণ করে রাখবে পিছিয়ে রাখবে দুনিয়াকে নিচে ফেলে রাখবে যে তাকে উওয়াজ করতে হচ্ছে যে ভাই দুনিয়াও একেবারে বলে যেভাবে আখেরাতের কাজ শুরু করে দিয়েছ দুনিয়াকে যেভাবে ঠেলে দিয়েছ পেছনে তোমার তো দুনিয়া সব বরবাদ হয়ে যাচ্ছে একটু দুনিয়াও খেয়াল রেখো সব হান এটা যেমন মুমিনরা মুসলিমরা এমন আখেরাত মুখী হয়ে গেছে দুনিয়া কোনো খোঁজখবর নাই এখন আল্লাহ সে জন্য বলতে হয়েছে দুনিয়া। তবে দুনিয়ার অংশটা ভুলে যেও না যেখানে আমাদের জীবনটা হয়ে গেছে এমন যে আখেরাত এখন আখেরাত এখন ওয়াসটা হওয়া উচিত এরকম ওলা আখরা ও জাতি যেভাবে দুনিয়ামুখী হয়ে গেছ দেখো আখেরাতটা বলে যেও না আখেরার দিকে একটু খেয়াল রেখো কিন্তু আল্লাহ ওয়াসটা করেছেন উল্টা যে দুনিয়াটা বলে যেও না তার মানে মুসলমানের উচিত এমন হয়ে থাকা যে পুরা সে আখেরাত মুখী আল্লাহ আকবর যার আখেরাত হারিয়ে গেল তার না দুনিয়া আছে না তার কোনো আখের আছে না কোনো জীবন আছে না তার কোনো মনুষ্যত্ব আছে না কোনো সুখ আছে সে সর্বহারা এখন অস্থায়ী জীবন চক্ষু বন্ধ হলে শেষ একটা হার্ট অ্যাটাক হলে শেষ একটা স্ট্রোকে তো শেষ হয়ে যায় একটা অ্যাক্সিডেন্টে শেষ হয়ে যায় কখন কার এখন অত্যাধুনিক জীবনের অত্যাধুনিক মৃত্যু হঠাৎ নাই আকস্মিকভাবে চলে যায় প্রিয় ভাই বোনেরা কত সুন্দর মূলনীতি আলা তুলে ধরেছেন কে আপনাকে ওয়াশটা করবে আপনাকে আপনার আখেরা স্মরণ করিয়ে দিচ্ছেন নবীজি বলছেন সন্তান হও। তো ওলা হো তোমার ঘরটা দেখলে যাতে বোঝা যায় যে হ্যাঁ এটা আখেরাতের মানুষ তোমার ফারুক রাদি আল্লাহ তালুর মতো খলিফা একটা জামা ঈদের দিন একটা জামা কাঁচিয়ে জামা নাই জন্য অপেক্ষায় আছেন প্রিয় ভাই বোনেরা আমাদের আসলামগণ সাহাবাই কেরামগণ এভাবেই দুনিয়াকে তারা তুইতা ছিল করে রেখেছিলেন আব্দুর রহমান বোখারিতে এসছে খাবার সামনে খাবার দেখে খাবার খেতে পাচ্ছেন না ভয় পেয়েছিলেন যে এত ভালো খাবার কেন খাওয়াচ্ছেন জান এক কাজ করছি সব খাইয়ে দিয়ে কি বিদায় করে দিচ্ছেন যা আখেরাতে কিছু নেই নজিবুল্লাহমিনিয় ভাই বোনেরা এজন্য জন্য অফ থেকে ফিমা থাক হুদ্দার আল্লাহ যা দিয়েছেন সব কিছু নিয়ে যদি আখরাত উপার্জন করতে পারেন তাহলেই সফলতা হয়ে গেল কোনো মতে যাকে জাহান নাম থেকে বাঁচিয়ে দেয়া হলো জাননাতে প্রবেশ করানো হলো ফাকাদ ফাজ সেই তো সাকসেসফুল হয়ে গেল সফল কাম হয়ে গেল আয় আল্লাহ আমাদেরকে সেই সফল কাম মানুষদের অন্তর্ভুক্ত করুন আমাদেরকে আখরাতের বান্দা আখরাতের মানুষ বানান মানুষ বানান না দুনিয়া আমরা কিন্তু আমাদেরকে সে তৌফিক দান করুন এই মূল নীতিতে আমাদের চলা উচিত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 এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে ইউকে পোস্ট কোড পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ইউরো অ্যাকাউন্ট নম্বর ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো শর্ট কোড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 তিনি বলেন সবচেয়ে মহৎ এবং মহান চরিত্রের অধিকার জান্নার রাস্তা দিয়ে তোরা সবাই মিলে ইমান আরো আল্লাহ তার প্রতি तमाम <laughs> म के समस्त विश्व रहमत बनिए पाठ शांति आज सोच साढ़े पांच ट्रचार सकाल छंगे पीलाए